রামুকুম রাহরকাতিলাম রসুলা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সাইত্রিশক্ষিপ্তফসির এবং বিষয়ভিত্তিক জুমার ফোবাগুলো এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনার মাধ্যমে আশা করি দেশ বিদেশের অসংখ্য ভাই উপকৃত হচ্ছেন এবং একজন ভাইও যদি আমাদের এই তাফিরুল কোরআন ডট কম দিয়ে বুঝতে পারেন জানতে পারেন। তাহলে আমাদের এই কষ্ট আল্লাহ রবীন্দ্রের দরবারে সার্থক হবে বলে আমরা আশা করি সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই মাহের মাদানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টি হলো পবিত্র মাহের মাদানের শেষ দশ দিনে শেষ দশ দিনের বেজ রাত্রিগুলোতে আল্লাহ রব্লাহ আলমিন লাইলতল কদর নিহিত রেখেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আয়সারাদা থেকে বর্ণিত রাত্রিগুলোতে তোমরা লাইলাত কদর হবে মাহে রমাদানের একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত এই পাঁচটি রাত হলো মুসলিম ও জন্য লাইলেতুল কদর কিন্তু আমরা দেখা যায় শুধুমাত্র একটা রাত্রিতে লাইলে কদর তালাশ করি শুধু সাতাশতম রজনীতে করি। বাকি চারটি রজনীতে আমাদের আর কোন খবরই থাকে না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন যে লাইলে কদর তোমরা এই পাঁচটি রাত্রিতে তালাশ করো যে কোনো একটি রাত্রিতে হইতে পারে এবং প্রতি বছর একই রজনীতে নাও হইতে পারে এই বছর হয়তো পঁচিশতম রজনীতে আরেক বছর আল্লাপাক এটাকে উনত্রিশতম রজনীতেও দিতে পারেন আরেক বছর এটাকে একুশতম রজনীতেও দিতে পারেন এক এক বছর আল্লাপাক এক এক রজনীতে এটা দিতে পারেন এটা একটি রাত্রির মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের প্রথম লাইলেতুল কদরের সম্পর্কে ভুল ধারণা হলো যে আমরা একটা রাত্রিকে লাইলেতুল কদরের জন্য নির্দিষ্ট করে নিয়েছি লাইলেতুল কদর এক রাত্রিতে নির্দিষ্ট নয় এই বিষয়টি পরিষ্কারভাবে মনে রাখবেন দ্বিতীয় বিষয় হল লাইলেতুল কদরের রজনী হল এবাদতর রজনী হাদিসের মধ্যে এসেছে যখন লাইলেতুল কদর আসত নবী সাল্লা সাল্লাম জাদ্দা ওয়াশাদ্দাল মে সাজার এবাদতের জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি কোমর বেদে ফেলতেন অত শক্ত করে কোমর বেদে এবাদতের জন্য নেমে যেতেন কিন্তু আমরা দেখা যায় ব্যতিক্রম আমরা এই রাত্রে असंख्यम एमन क्ज करो कुरान सही सुन्न आसे प्रथमत करी की सन्धार समय गोसल शुरू करी तो ये गोसल जदिनी सुन्ना हतो ताल नबी सल्लास्ल्लम थे साहबाई कराम रदवानुल्ला आलिम अजमाइन थे सही सुन्नार माध्यम पेतम जल्लाह रसूल सल्लास्ल्लम योसल कर सन्धार समय अबादत शुरू करतें এটা একটি জাল হাদিসের মাধ্যমে আমাদের সামনে এসেছে সুতরাং আমরা লাইলেতুল কদরের রজনীতে গোসল করার বিশেষ নেই। এরপর আমরা দেখি লাইলেতুল কদরের রজনীতে আমরা বিশেষ বিশেষ খাবার এক এক অঞ্চলে এক এক খাবার এবং ওই খাবারগুলোকে আমরা এবাদত মনে করে থাকি এই খাবারগুলোর গুলোর না করলে আমরা মনে করি লাইলেতুল কদর হয় হয়নি এরকম বাধ্যতামূলক একটা কিছু খাবারকে নির্দিষ্ট করা এটাও দৃষ্টিতে গর্হিত কাজ এটাও বেদাধ বরং স্বাভাবিক যে খাবার প্রতিদিন আমরা হালাল খাবার খেয়ে গুলো ওই খাবারগুলো দিনেও আমরা খাবো এই দিনে বিশেষ কোনো খাবারে বিশেষ কোনো ফজিলত আল্লাপাক রাখেন নাই এরপর আমরা দেখি এই রজনী আসলে আমরা দলে দলে মিলাদ মিলাদের আয়োজন করি লাইলে কদরের সাথে মিলাদের কি সম্পর্ক এটাই আমাদের বুঝে আসে না যে মাস্রিদে দেখা যায় আমরা মিষ্টি নিয়ে জিলাপি নিয়ে হাজির হইাদ আছে লাইলতুল কদরে নবী সালাম সাহাবাইকার মিলাদ উদযাপন করেছেন এরকম তো কোনো হাদিস জাল হাদিসও আমরা দেখি না কারণ রাসুল্লাহ সাল্লাম এর জন্ম বলতেছি আমরা লাইল রবিআল মাসে তাহলে রমজান মাসে কেন আমরা লাইলে নিজে জাগ্রত থেকে আবাদত করতেন পরিবার পরিজনকে নিয়ে জাগ্রত রেখে এবাদত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন ইস্তফার করতেন তাওবা করতেন এটাই হলো আমাদের জন্য সুন্না আমাদের জন্য ওই বিলাতের আয়োজন করা তারপরে সবাইকে নিয়ে দল বেদে একজন নেতৃত্বে করা আমরা দেখি রাত্রে আমরা দলে দলে অনেক জায়গায় কবরস্থানে দৌড়াই কবরস্থানের সাথেও লাইলেতুল কদরের কোন সম্পর্ক নাই কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই যে লাইলেতুল কদরের রজনীতে এবাদত করলে কবরস্থানে জিয়ারত করলে বিশেষ বিশেষ ফজিলত কবর জেয়ারত মুমিন্দের কবর জেয়ারত সব সময়ের জন্য সব সবসময় এটা প্রচিরতময় যদি সেটা সেরেক মুক্ত বেদাত মুক্ত কবর জেয়ারত হয় তাহলে আমরা সেই রাত্রে কেন বেলায় কবরস্থানে কবরস্থানে দৌড়াবো আমরা দেখা যায় অনেকে বিভিন্ন কবরস্থানে আমরা দৌড়াদৌড়ি করতে থাকি আবার অনেকে আমরা দেখি এই রজনীতে এবাদত বন্দেগী না করে বিভিন্ন ধরনের আতসবাজি তারপরে বিভিন্ন আনন্দ উৎসবে আমরা মেতে উঠি সম্মানিত বায়ু বোনেরা লাইলেতুল কদর তো তো পূজা না লাইলে আমরা আতশবাজির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই রাত্রি উদযাপন করা এবং অনেক জায়গায় আমরা দেখি বেপর্দা মহিলারা ইসলামে গান গাইতেছে এবং এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতেছি দেখতেছি এটা তো লাইলে কদরের আবাদত না লাইলে কদর উদযাপন না লাইলেতুল কদরের সেগুলো হবে এগুলাই জামাতবদ্ধ আবাদত এরপরে আমরা সারা রাত যা আবাদত বন্দী করব। এগুলো এনফেরা দিয়ে আবাদত একাকি আর আমরা সকলে জানি একাকি আবাদত মসজিদে করার সে ঘরে করা দুই রেখাতের সমান তাহলে আমরা লাইলেতল কদরের রোজ নিতে মাসজিদ আলোকসজ্জা করে সেখানে ভিড় জমিয়ে আমরা গল্প গুজবে মেতে না থেকে আমরা যদি ঘরের একাকিতে এবং আমাদের গুণাগুলোকে সেই রাত্রে স্মরণ করে আমরা যদি আল্লাহার করি তাহলে আশা করা যে আল্লাহ পাক মাফ করবেন এই জন্য সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে আমাদের উদ্দেশ্য আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করি না আমাদের উদ্দেশ্য দিন উদ্দেশ্য আখেরাপ সুতরাং এই রজনীগুলোকে বেদাত দিয়ে তারপরে নিজস্ব মন কার্যক্রম দিয়ে আমরা নষ্ট না করে আমরা রসুলামের সহি আলোকে এই রজনীগুলোতে আমরা আবাদত করার চেষ্টা করি আল্লাহ সবাইকে লাইল কদরের পাওয়ার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের সকল প্রচলিত বেদাত থেকে খেলাফূন্য থেকে বিরত থেকে সুনাবিদ থেকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ